আবু হুরাইরা হ্রদলা হতে বর্ণিত তিনি বলেন ইব্রাহিম আলাহাইসাল্লাম তিনবার ছাড়া কখনো মিথ্যা বলেননি তন্মধ্যে দুবার ছিল আল্লাহর ব্যাপারে তার উক্তি আমি অসুস্থ সুরা সাফফাত আয়াত নম্বর উননব্বই এবং অন্য এক উক্তি বরং এ কাজ করেছে এই তো তাদের বড়টি সুরা আম্বিয়া আয়াত নম্বর তেষট্টি বর্ণনাকারী বলেন একদা তিনি অর্থাৎ ইব্রাহিম আলাহিসাল্লাম এবং সারা অত্যাচারী শাসকগণের কোনও এক শাসকের এলাকায় এসে পৌঁছলেন তখন তাকে খবর দেয়া হলো যে এ এলাকায় জনৈক ব্যক্তি এসেছে তার সঙ্গে একজন সবচেয়ে সুন্দরী মহিলা আছে তখন সে তার নিকট লোক পাঠালো। সে তাকে নারীটি সম্পর্কে জিজ্ঞেস করলো এ নারীটিকে তিনি উত্তর দিলেন মহিলাটি আমার বোন অতপর তিনি সারার নিকট আসলেন এবং বললেন হে সারা তুমি আর আমি ব্যতীত পৃথিবীর উপর আর কোনো মুমিন নাই এ লোকটি আমাকে তোমার সম্পর্কে জিজ্ঞেস করেছিল তখন আমি তাকে জানিয়েছি যে তুমি আমার বোন কাজেই তুমি আমাকে মিথ্যা প্রতিপন্ন করো না অতপর সারাকে আনার জন্য লোক পাঠালো তিনি যখন তার নিকট প্রবেশ করলেন এবং রাজা তার দিকে হাত বাড়ালো তখনই সে পাকরাও হলো তখন অত্যাচারী রাজা সারাকে বলল আমার জন্য আল্লাহর নিকট দোয়া করো আমি তোমার কোনো ক্ষতি করব না তখন সারা আল্লাহর নিকট দোয়া করলেন ফলে সে মুক্তি পেয়ে গেল অতপর দ্বিতীয়বার তাকে ধরতে চাইল এভাবে সে পূর্বের মতো অথবা তার চেয়ে কঠিনভাবে পাকরাও হলো এবারও সে বলল আল্লাহর নিকট আমার জন্য দোয়া করো আমি তোমার কোনো ক্ষতি করব না আবারও তিনি দোয়া করলেন ফলে সে মুক্তি পেয়ে গেল অতপর রাজা তার এক দারোয়ানকে ডাকল সে তাকে বলল তুমি তো আমার নিকট কোন মানুষ আননি বরং এনেছ একশয় তান অতপর রাজা সারার খিদমতের জন্য হাজেরাকে দান করল অতপর তিনি সারা তার অর্থাৎ ইব্রাহিম আল্লাহ সাল্লামের নিকট আসলেন তিনি দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন তখন তিনি हाथ द्वारा इशारा कर सारा के बलें क्य घटे तख सारा बलें आल्लाह काफिर बा फास्िकर चक्रान तर बुके फिर दिए और हजरा के खिद्मतर दान करबू हुररा रजिला हे आकाशे पानी झलराा हजराई तुम आदि माता